সালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে দিনে আলোচনা শুনছেন দেখছেন আশা করি উপকৃত হবেন এসেই কামনা রেখে আমরা আশা রাখি যে আপনারা আমাদের আগামী প্রোগ্রামগুলোও আমাদের সাথে থাকবেন আর দেখবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন যেমন আমাদেরকেও তৌফিক দেন আল্লাহ আমিন আলোচনা করছিলাম যে ইস্টেক ফার তৌবা করলে পরে আল্লাহ তালা আমাদের রুজি বৃদ্ধি করেন আমরা সব সময় আল্লাহর কাছে রুজি চাই কিন্তু রুজির হয়তোবা অনেক সময় পার্থিব দিকটা বেশি করে জোর দিই কিন্তু আধ্যাত্মিক একটা দিক আছে যে দিকটা দিয়ে যদি আমরা আমার রুজি চাওয়াটাকে শক্তিশালী করতে পারি তাহলে পরে আমরা বেশি রুজি পেতে পারি সেই রুজির কারণ আধ্যাত্মিক কারণ সময়ের মধ্যে একটা কারণ বলছিলাম তৌবা এবং স্তেকফার করা স্তেক করলে আল্লাহ আমাদেরকে রুজি দেবেন আর তোবা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তৌবার শর্ত বলছিলাম যে ছটা তার মধ্যে সর্ব শেষ যেটা শর্ত ছ নম্বর শর্ত সেটা হচ্ছে তৌবার সময়ের ভেতরে তোবা করতে হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এক সময় এমন এক সময় আসছে পৃথিবী ধ্বংস হবেই আর পৃথিবী ধ্বংস হওয়ার আগে অনেক আগে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তখন যদি কোনো মানুষ তো করতে চায় আল্লাহর পথে ফিরে আসতে চায় আর সুযোগ দেওয়া হবে না তার কারণ আগে থেকেই আমরা বলছি আগে থেকেই প্রচার হচ্ছে যে এক সময় আসছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে মানুষ তো করো তো করো ইমান আনো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহর রসুলকে বিশ্বাস করো ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন শুনছ না কিন্তু এমন এক সময় আসবে সেই সময়ে যদি তোবা করো আল্লাহ তালা তোবা গ্রহণ করবেন না সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সুতরাং সেই সময়ের আগে তোবা করতে হবে আর বলেছিলাম যে মরণের সময়ে প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে আগে তোবা করতে হবে এ নয় যে মরনের সময় হাজির হলো তখন আপনি বলবেন রব্বিল্লা আঃরতানি ইলা আজালিন কারি বিনফা মিনাস আলহিন না তা না যখন মরণের সময় এসে গেছে তখন বলবেন যে আল্লাহ আমাকে সময় দাও আমি সৎকা করে নিই ভালো লোক হয়ে যায় তখন আর সময় দেওয়া হবে না যে তুমি তোবা করো ভালো লোক হয়ে যাও ইত্যাদি এখন আল্লাহ তালা এই কথাটাই কোরআনে বলছেন আল্লাহ তাদের তোবা কবুল করেন যারা অজান্তে পাপ করে ফেলে পাপ করে ফেলে পাপ করে ফেলে সোম্মায়াত বুন আমিন কারিব তারপরে হয়তো কাছাকাছি সময়ে আল্লাহর কাছে করে। তো বা করে এ নয় যে গড়ি গড়িমসি করছে করছি করব, করছি করব, পাপ করেই যায় করেই যায়। আচ্ছা তো বা করবো বুড়ো হবো তখন করব বুড়ো হবো তখন দাঁড়িয়ে রাখবো বুড়ো হবো তখন নামাজ পড়বো বুড়ো হবো তখন হজ করবো এইভাবে পিছিয়ে দিচ্ছে না এরকম না গরিম কাছাকাছি সময়ে তোবা করে না তা হচ্ছে একদম পাপ করার সাথে সাথে আল্লাহ তাদের তোবা কবুল করেন হাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞাতা হিকমতওয়ালা তারপর ওদের মধ্যে যখন কারো মৃত্যু এসে যায় কালা ইন্দতলান বলে এখন আমি তোবা করতে চাই মরণ এসে গেল এতক্ষণ সময় হয়নি মরনের সময় বলছে ইন্নি তুবতুলান আমি তাদেরই জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি সুরান সতেরো নম্বর আঠারো নম্বর আয় মরণের সময়ে তো আল্লাহ কবুল করেন না যেমন ফেরাউনে তোবা আল্লাহ কবুল করেননি মরনের সময় তো করতে চেয়েছিল তাই না মরণের সময়ে শেষকালে বললো মশা হারুনের রবের ওপরে আমি ওই মানলাম কাবল হ্যাঁ কত সময় দেওয়া হলো কত নসিহত করা হলো কত কথা বলা হলো তাও মানে মুসাকেও মারার জন্য চেষ্টা দে এখন আল্লাহ ধ্বংস করলো ওদেরকে বাঁচিয়ে দিলেন তাই না এখন বলছো আমি তোবা করেছি না আর সময় নেই তবুও আল্লাহ তালা তার বডিকে তার দেহকে বাঁচিয়ে রেখেছেন সে অন্য কথা মোট কথা মরনের সময়ে আল্লাহ তালা কাছে তোবা করলে কারো তোবা আল্লাহ কবুল করেন না তো বা কার নাম তো বা কাকে বলে তো বা কি জিনিস তো বা আসলে অনুশোচনার নাম অনুতপ্ত হওয়ার নাম হৃদয় আপনার তপ্ত হবে অনুশোচনায় তপ্ত হবে জ্বালা অনুভব করবেন বিবেকে কামড় দেবে যে আমি পাপ করলাম এই পাপটা করলাম কেমন কামড় দেবে আপনাদেরকে দু একটা উদাহরণ শোনাই মায়ের জীবনে মালিক নামক এক সাহাবি কোনক্রমে ক্রমে করে ফেলেছিলেন তিনি ছিলেন বিবাহিত বিবাহিত ব্যবিচারীর শাস্তি কি মায়েশ তা জানতেন এই পর্যন্ত তাকে মাটিতে গাড়ো আর পাথর ছুঁড়ে মারো এটা অনেকে নৃশংস মনে করে কিন্তু এই রকম করলেই তবে সমাজ থেকে ব্যবিচার দূর হবে ইসলামের এটা আইন মায়েশ জানতেন যে আমি যদি ধরা পড়ি বা আমি ধরা দিই তাহলে আমার শাস্তি কি আমাকে শেষ করা হবে তবু যখন পাপ করে ফেলেছেন তখন মনের ভিতরে অনুশোচনার সৃষ্টি হয়েছে যখন তার অনুশোচনা সৃষ্টি হলো। হৃদয় যখন দগ্ধ হচ্ছে তখন থাকতে না পেরে মহানবী সাল্লাহ আসালামের দরবারে এসে তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ তা হেরনি আমাকে পাক করে দেন পবিত্র করে দেন আমি অপবিত্র হয়ে গেছি কি ব্যাপার আমি ব্যবচার করে ফেলেছি আর রাসুল সাল্লাহ সাল্লাম বলল আরে এট কি পাগল নাকি কারণ জেনে শুনে মরণে ঝাঁপ দেয় কে পাগল ছাড়া আর কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবি জুনুন ও কি পাগল নাকি সাহাবরা বলেন না আল্লাহ রসুল এ তো ভালো লোক সুস্থ লোক তারপরে বললেন কি ও কি মদ খেয়েছে মানে যখন বলা হচ্ছে আল্লাহ রসুল তখন মুখ ফিরিয়ে নিচ্ছেন আবার এই দিকে ঘুরে এসে যে রসুল আল্লাহ নি আমাকে পবিত্র করে দেন দেখছেন মনের অনুশোচনা এই হলো তবা তোবা যখন করতে হবে মনের ভিতরে কেমন একটা আবেগ উদ্বেগ উৎকণ্ঠা উদ্গ্রীবতা তখন ও কি মত খেয়েছে আল্লাহ রসুল চাচ্ছেন যে কোনোরকম করে সরে যায় সরে যাক তার কারণ এদের হদুদাবীর শুভ হাত সামান্য সন্দেহ হলে আল্লাহর নির্দেশ হলো বা আল্লা নির্দেশ হলো যে হদ কায়েম করো না হ্রদ কায়েম চেষ্টা না করা উচিত তার মানে যে সে তোবাক করলে তোবাক করে নেবে এখন এটা বিশাল ব্যাপার তাকে খুন করতে হবে তাকে মেরে ফেলতে হবে তো আল্লাহনবী চাইছেন যে কোনোরকম যদি বিদায় হয়তো হয়ে যাক কিন্তু না তার ভিতরে এমন অনুশোচনা জেগেছে সে কিন্তু পিছিয়ে হটবার নয় মদও খায়নি সুঙে দেখা হলো মুখটা না মদও খায়নি ইয়া রাসুল আল্লাহ তাহেন আমাকে পবিত্র করে দেন তারপরে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আদেশ দিলেন সাহাবারা তাকে নিয়ে গিয়ে ওই মরুভূমিতে নিয়ে গিয়ে এই পর্যন্ত মাটিতে পুঁতে তাকে মেরে ফেললেন মেরে ফেললেন তারপরে কেউ সমালোচনা করল যে মারা গেল যদি আল্লাহর কাছে তোবা করতো গোপনে আল্লাহ মাফ করে দিতেন অথচ এই কাতে নবীর দরবারে এসে তাকে এভাবে মেরে ফেলা হলো আল্লাহ রসুলসালামের কানে সে কথা এলো অনেকেই বলতে লাগলো যে মায়েজ এমন তোবা করেছে এমন তোবা সাধারণত দেখা যায় না সর্বশ্রেষ্ঠ তোবা হচ্ছে মায়েজের তোবা রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে জানো তোমরা যার বিরুদ্ধে সমালোচনা করছো মায়েজ সে এমন তোবা করেছে লাকাত তা বা তোবাতানলা কুসিমাত বাইনা উম্মাতিনলা আথোম এমন তোবা করেছে মায়েজ যদি একটা জাতির মধ্যে সেই তৌবা বিতরণ করে দেওয়া হয় সমস্ত জাতিকে ক্ষমা করে দেওয়া হবে কেন বলুন তো তার মনের ভিতরে অনুশোচনা তার মনের ভিতরে সেই দগ্ধতা দগ্ধের ভাব যে সে নিজে মানে তৃষ্টিতে পারছে না মানে থাকতে পারছে না সে বিবেকের কামড়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে নিজেকে পেশ করছে ঠিক এরই পরে কিছুদিন পর এক মহিলা এসে আল্লা রসুল সাল্লা সাল্লামকে বলছে ইয়ারসুল আল্লাহ তা হের নি আল্লাহ রসুল আমাকে পবিত্র করে দিন কি ব্যাপার আমি ব্যবিচার করেছি মায়েজকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি ব্যবিচার কাকে বলে জানো কিভাবে করেছো ইত্যাদি বিষয় খুলে খুলে জিজ্ঞাসা করতে হয় এসব বিষয় আমরাও সৌদি আরবে কোটে গিয়ে অনুবাদ করি বিষয় আমরা দেখেছি একবারে খুলে খুলে মানে প্রশ্ন করছে তো আল্লাহ নবীও করেছেন এখন এ গ্রামে দিয়া এ মহিলা এসে বলছে ইয়া আমাকে পাক পবিত্র করে দেন কারণ আমি ব্যবিচার করেছি রসুলাল্লাহ মুখ ঘৃণ আবার এসে বললেন রাসুল আমাকে পাক করে দেন তখন আল্লাহ রসুল বললেন যে কি ব্যাপার তুমি কী করেছো যাই হোক তখন মেয়েটা বলছে আপনি কি সেই রকম আমাকে ফ্রি দিতে চান যেমন মায়েজকে ফিরিয়ে দিচ্ছিলেন তেমন মায়েজের কথা ওর কাছে জানা ছিল এবং জানা ছিল তার শাস্তি কী তা সত্ত্বেও বিবেকের কামরে অনুশোচনায় দগ্ধ হয়ে মহিলা বললেন ইয়ারসুল আল্লাহ আমাকে পাক করে দিন তুমি ব্যবিচার কি বলে জানো হ্যাঁ ব্যবিচারের ফলে আমার পেটে বাচ্চা এসে গেছে আমি ব্যবিচার জানি না ব্যবিচারের ফলে আমি গর্ববতী হয়ে গেছি রসুল্লা দেখলেন যে একটা সুযোগ আছে কি তুমি যখন পেটে বাচ্চা আছে তোমার তুমি যাও তোমার বাচ্চা প্রসব করো তারপরে এসো সেই মহিলার পিছনে না কোনো পুলিশ না পাহারা না জেল না কিছু ছেড়ে দিলে এমনি ইচ্ছা করলে সে যদি ভাবতো আমাকে মরতে হবে তাহলে সেই ইচ্ছা করলে নাও আসতে পারতো কিন্তু শুধু বিবেকের দংশনে বাচ্চা প্রসব করার পর সেই মহিলা আবার রাসুল্লাহ আসলামের দরবারে এসে বলছি এ রাসুল্লাহ আমার বাচ্চা প্রসব করেছে এই দেখুন আমার বাচ্চা এখন আমাকে পাক করে দিন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে মহিলা তোমার তো বাচ্চা তুমি প্রসব করে দিয়েছ বাচ্চার তো কোনো দোষ নেই এই তোমাকে মারলাম না এখন তোমাকে মেরে দিলে বাচ্চাটা বাচ্চাটা কি হবে কে দুধ পান করাবে সুতরাং যাও দুধ পান করাও বাচ্চা রুটি খেতে শিখবে তখন এসো তারপরেও কোনো পুলিশ নেই পাহারা নেই জেল নেই কিছু নেই মহিলাকে ছেড়ে দেওয়া হলো মহিলা কত সবুর করলো যে দেখুন কমসে কম দশ মাস কেটেছে তারপরে আবার সে বাচ্চা রুটি খেতে শিখবে চেষ্টা করছে রুটি খাক রুটি খাক রুটি খেতে শিখেছে বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে রাসুল্ল্লাহামের দরবারে আর বলছে ইয়ার রাসুলাল্লাহ এই দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখেছে আমাকে পাক পবিত্র করে দেন অনুশোচনায় দগ্ধ হয়ে মহিলা দেখলেন রসুল্লা সাল্লা যখন এই মহিলা মানবে না পবিত্র হতে চায় সুতরাং সাহাবাদেরকে বললেন যে মহিলাকে নিয়ে যাও আর এই বাচ্চাটাকে এক আনসারিকে দিলেন বা তুমি এর পালনের দায়িত্ব নাও মহিলাকে নিয়ে গিয়ে ওইভাবে মাটিতে পুঁতে তাকে পাথর মারা হলো খালেদ বিন ওলিদ পাথর মারার সময় যখন তার রক্তপাত তখন তাকে গালি দিলেন কোনো একটা গালি দিলেন যাই হোক আফসোস করে যে তুই তো করতে পারতেছিস বা যাই হোক যে কোনো প্রকার একটা গালি দিলেন তখন এমন করেছে যদি এই চাঁদা বাজরা তুলা বাজরা এইভাবে তোবাক করতো তাকেও ক্ষমা করে দেওয়া হতো সুতরাং তার তাক এত বড় তো অবা হয়েছে তা তিনি জানিয়ে দিলেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের আল্লাহ আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে মহিলা এমন এক তওবা করেছিল বারবার আল্লাহ নবীর দরবারে এসে নিশ্চয়ই বিবেকের দংশনে সে ভেবেছিল যে দুনিয়া রাজা হালকার আখেরাতে রাজা হচ্ছে কঠিন তাই দুনিয়াতে আমি শাস্তি ভুগিনি যাতে আখেরাতে ভুগতে না হয় রসুল্লাহাম তা সাক্ষী দিয়ে বলছেন যে এমন তওবা করেছে যদি চাঁদা বাজরা তোলা বাজরা তাদের যে পাপ আছে সেই পাপের জন্য এই তৌবা যথেষ্ট ছিল যে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিতেন আর অন্য এক বর্ণনায় আছে একই তো তোবা বলে বিবেকের দংশন মনের ভিতরে অনুশোচনা এই যেমন মনেদের হয়েছিল সেটাই হচ্ছে তৌবা ঠিক এইরকমই আপনারা শুনেছেন কাববিন মালেক নামুক সাহাবি যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি যার ফলে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম তিনি অসন্তুষ্ট হয়েছিলেন আর তার সাথে আরও দুজন লোক ছিল তাদের ব্যাপারে তো কবুল হওয়ার ব্যাপারে সে বিশাল ঘটনা আছে আল্লাহ নবী সাল্লাহ আসসালাম যখন ফিরে এলেন তখন তাদের সাথে বয়কট করলেন এমন বয়কট ই তাদের সাথে কথাবার্তা কেউ বলবে না বাজারে কেউ তাদের সাথে কথাই বলবে না কেউ সালামও দেবে না এমন কি তার স্ত্রীকে বলা হলো তুমি ওর সঙ্গ ছেড়ে চলে যাও মায়ের বাড়ি ও সাথে থাকবে না তবুও সেই কাববিন মালেক এবং আরও দুজন সাথী আল্লাহ আকবর তারা বিবেকের দংশনে তারা সব কিছু সহ্য করে যাতে করে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের তোবা কবুল করুন সেই অপেক্ষায় ছিলেন অনেক দিন পর যখন তাদের তোবা কবুল হলো আল্লাহ তালা তাদের তোবার কথা বলেছেন ও আল্সাল তিনজন ব্যক্তি যাদের তোবা স্থগিত রাখা হয়েছিল পিছিয়ে দেওয়া হয়েছিল এমন কি তাদের প্রতি নিষেধ হয়ে গেল যে তুমি ঘরে থাকতে পারবে না আর সত্যিই তাই পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল আলৈহিমান ফুসহম তাদের নিজেদের মন তাদের নিজেদের দেহ তাদের কাছে সংকীর্ণ মনে হলো তাদের ভীষণ কষ্ট ভীষণ কষ্ট ওয়াজান্ন আল্লাহ ইহি তখন তারা করল বিশ্বাস করল দৃঢ় বিশ্বাস করল যে আল্লাহ থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ধাবিত হওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ থেকে বাঁচতে হলে আল্লাহ হয় তাই না বাগ থেকে বাঁচতে হলে উল্টো দিকে ছুটতে হয় কিন্তু আল্লাহ থেকে বাঁচতে হলে আল্লাহর দিকেই ছুটতে হয় ছোট ছোট বাচ্চারা শিশুরা যখন মায়ের হাতে মার খায় তখন সেই শিশু বাচ্চা চিল্লিয়ে কাঁদে ছুটে দূরে সরে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার মায়ের কুলে ফিরে এসে কানতে থাকে মায়ের হাতে মার খেয়েও সে মায়ের দিকেই ফিরে আসে বান্দা এরকমই আল্লাহর কাছে যদি কোনো শাস্তির আঘাত খায় তো আল্লাহর দিকেই ফিরে যেতে হয় তারা বুঝলেও আমরা আল্লাহর অবাধ্যতা করেছি সুতরাং আল্লাহর দিকে ফিরে যেতে হলে আল্লাহই হচ্ছে আশ্রয়স্থল আল্লাহ মালজা আমিন আল্লাহ ইল্লা যেন আমরা ভিতরে কোনো দিয়ে দোয়াতে বলি না লা মালজা ইল্লা মালজা ইল্লা আল্লাহ আমাদের বাঁচার কোনো পথ নেই আমাদের কোনো আশ্রয়স্থল নেই তোমার আশ্রয় ছাড়া তোমার আজাদ থেকে বাঁচতে হলে তোমার কাছেই ফিরে যেতে হবে সুতরাং তারা বুঝেছিলেন যে উপায় নেই এজন্য জন্য তারা এতদিন কষ্ট করেছিলেন প্রায় পঞ্চাশ দিন কষ্ট করেছিলেন সুম্মা আলাই হিমিয়া তবু অতঃপর আল্লাহ তালা তাদের তো কবুল করলেন তারা তো করেছিল বলে তাদের তো কবুল করলেন ইন্ম আল্লাহ তালাই হচ্ছেন তো বা গ্রহণকারী পরম দয়াময় তাদের যে অপরাধ ছিল যে আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধে যায়নি এই হচ্ছে অপরাধ যেখানে যুদ্ধে যাওয়া জেহাদে যাওয়া ও আজেব আল্লাহ নবীর ডাকছেন যুদ্ধে যেতে উনি ভাবছিলেন যে হ্যাঁ যাব ঠিক চলে যাব। নিয়ম ছিল কিন্তু পরে আবার খেজুর পেকে খেজুরের মায়া মোহাবতে আর গেলেন না বিরাট অন্যায় বিশাল অন্যায় সেই অন্যায়ের জন্য তৌবা করেছিলেন এবং বহুদিন অপেক্ষার পর বয়কটের পর তাদের তৌবা আল্লাহ তালা কবুল করেছিলেন ঠিক এইভাবেই লোবাবা বিন আবদুল মঞ্জের বলে একজন সাহাবি তিনিও এইভাবে কোনো অপরাধ ছিল ফলে তিনি তার তৌবার জন্য তিনি নিজেকে শেকল দিয়ে মসজিদে নববীর একটা খুঁটিতে বেঁধে দিলেন নিজেকে মসজিদে নববীর একটা খুঁটিতে নিজেকে বেঁধে দিলেন যতক্ষণ না আল্লাহ আমার তৌবা কবুল করেছেন ততক্ষণ আমি খুঁটিতে বাঁধা থাকব। তার মেয়ে অথবা স্ত্রী এসে খুলে দিতেন ফলে তিনি নামাজ পড়তেন খাওয়া দাওয়া করতেন খুঁটিতে বাঁধা আছেন শেষকালে যখন আল্লাহ তৌবা কবুল করলেন তখনও বলছেন যে আমি নিজেকে নিজে খুলব না যতক্ষণ না মোহাম্মদ রসুল্লাহাম আমার শিকল খুলে দিয়েছেন দেখছেন তোবা একে বলে যে অনুশোচনা মনের ভিতর থেকে একটা অনুতাপ আসবে যে অনুতাপের ফলে আপনি এমন দগ্ধ হবেন কবুল হয়েছে ততক্ষণ আমি সন্তুষ্ট নই সুতরাং আমরা যদি চাই তোবা করতে তো বা করলে শুধু আস্তাক ফেরুল্লাহ করলে হবে না মনের ভিতরে অনুশোচনা চাই অনুতাপ চাই আর সেই সঙ্গে সবসময় খেয়াল রাখবেন এই শর্ত যে ছটি শর্ত বলা হলো এই ছটি শর্তের মধ্যে যদি একটাও না থাকে তাহলে জানবেন যে আপনার মনের ভেতরে অনুশোচনা সৃষ্টি হয়নি অনুতাপ সৃষ্টি হয়নি আর তখন যদি আপনি তবা করতে চান তাহলে তবা আপনার কবুল হবে না গ্রহণ হবে না তও সঠিকভাবে করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ ছাড়া বাঁচার পথ আর কিছুই নেই আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফিরে এসে আল্লাহর কাছে আহাজারি করতে হবে কাণ্ডাকাটি করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে স্টেক ভার করতে হবে তাহলে এই একটা কারণ হবে যে আপনি আল্লাহর কাছ থেকে এমনভাবে রুজি পাবেন যে আপনি বুঝতেও পাচ্ছেন না সুতরাং রুজি পাওয়ার একটা কারণ বললাম কি স্টেক ফার করা রুজি পাওয়ার আর একটা কারণ হলো যে আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করবেন যে নিয়ামত আপনি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামতের ওপরে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করবেন তার মানে আপনি এই যে নিয়ামতটা পেয়েছেন তার জন্য যে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ সেটা আপনি প্রকাশ করবেন আপনি এমনিতেই জানেন আল্লাহ পছন্দ করেন যখনই কোনো খাবার খাবেন কিংবা পানীয় পান করবেন তখন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালায় প্রশংসা পছন্দ করেন এই আল্লাহ তালা সবসময় পছন্দ করেন আর আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যখন আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন ঘোষণা কি দিয়েছেন যে লাইন সাকার্তুম্লা আজ আন্নাকুম তোমরা শুকুর করলে আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি দেবো যদি তোমরা সুকুর করো যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি দান করবো আর যদি আল্লাহ যদি তোমরা আমার সুক্রিয়া আদায় না করো তাহলে আমার আজাব হবে কঠিন আমার আজাব হবে ভয়ানক আল্লাহ তালা বলছেন আমানতম যদি তোমরা আল্লাহ তালা শুকুর গুজার হও আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করো ইমান ঠিকঠাক রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ কি খামখা শাস্তি দেবেন আল্লাহ কি এমনি শাস্তি দেবেন না অতএব তোমরা যদি শুকুর গুজার হও আল্লাহ শুকুর গুজারি করো এবং ইমান মতো রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাব দেবেন না আল্লাহ তালা আদেশ দিয়ে বলছেন ফাজকুরু নিজ কুর কোম ফস্কুরুয়েওয়ালা তাকফোরণ তোমরা আল্লাহকে শরণ করো আল্লাহকে শরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লা স্মরণ করা কি আমি তোমাদেরকে দেখবো তোমাদের সাহায্য করব তোমাদের সহানুভূতি তোমাদের প্রতি রাখব আর তোমাদেরকে আমার রহমত দান করব ওয়স্কুরলি আর তোমরা আমার জন্য সুক্রিয়া জ্ঞাপন করো আমার সুক্রিয়া জ্ঞাপন করো ওলা তাকফুরন আর তোমরা আমার কুফরি করো না আমার কৃতজ্ঞতা করো না আমার অকৃতজ্ঞতা করো না শুক্রি করো না আল্লাহ তালার নির্দেশ যে তার নিয়ামত পেয়ে আমরা সুক্রিয়া আদায় করব এবং তার কৃতজ্ঞতা করব না এখন কিছু কিছু সময় আছে যদি করেন তাহলে পৃথিবীতে এমন কিছু দেশ আছে বা অঞ্চল আছে যে সব দেশে বৃষ্টিপাত হয় না। আবার কিছু দেশ আছে বা অঞ্চল আছে যে সব দেশে অতি বৃষ্টিপাত হয় তাহলে কি যেসব দেশে বৃষ্টিপাত হয় না সেই সব দেশের মানুষ এসতেক করে না আর যে সব দেশে অতি বৃষ্টিপাত হয় সেই সব দেশের মানুষ কি এসতেক ভার করে এর উত্তর আমি আগেই বলেছিলাম শুরুতে যে আধ্যাত্মিক পদ্ধতিগুলো বলা হচ্ছে যার কারণে আল্লাহ আল্লাহতালায় রুজি দেব বলে ওয়াদা করেছেন সেগুলো এই রকম যে দোয়া করলেই কবুল হবে তা না আর সৌদি আরবের লোকরা স্তেকফার করে না অতএব তাদের বৃষ্টি হয় না আর ইন্ডিয়ার লোকেরা ইস্তেক করে অতএব তার জন্য বৃষ্টি হয় শুধু এই না বৃষ্টি হওয়ার কারণ শুধু ইস্তেক না তবে স্তেক করলে বৃষ্টি হতে পারে আল্লাহ তালা ইচ্ছা করলে বৃষ্টি দেন যেমন সালাতে ইস্তেস্কা এই জন্য সুনোধ করা হয়েছে প্রাকৃতিকগতভাবে আল্লাহ তালা পৃথিবীকে সুসজ্জিত করেছেন যেখানে যেমন থাকা দরকার ঠিক সেই জগৎটাকে আল্লাহ তালা সেইভাবে রেখেছেন সেই দেশকে সেইভাবে রেখেছেন এইরকম না হলে পৃথিবীর যে আবহাওয়া পরিমণ্ডল বায়ুমণ্ডল আছে তাতে ক্ষতি হতো আল্লাহ তালা সেই রকম রেখেছেন সেখানে যেখানে বৃষ্টি হয় না সেখানকার মানুষেও বৃষ্টির দরকার হয় আর সেই জন্য বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আর সেই প্রার্থনা করার আগে তারা ইস্তেকফার করে সেই দেশে যখন প্রকৃতিগতভাবে বৃষ্টি হয় না কিন্তু ওদেরও বৃষ্টির একটা মৌসুম আছে সেই মৌসুমে যখন বৃষ্টির দরকার হয় আল্লাহর কাছে ইস্তেক করে আল্লাহ আমরা ইস্তেক করছি আমরা তোমার কাছে ক্ষমা চাইছি আমাদেরকে বৃষ্টি দাও এই মানে এই নয় যে যে দেশের লোক বেশি ইস্তেকফার করবে সেই দেশের লোকই বেশি বৃষ্টি হবে আর যে দেশের লোক কাফের হবে সে দেশে বৃষ্টি হবে না তাহলে তো কাফের দেশে বৃষ্টিই হতো না আর এ কথা আমি আগেও বলেছি যদি আল্লাহ তিনি এইভাবেই সাজিয়ে রেখেছেন এই সাজানোর পরেও যদি যে জায়গায় বৃষ্টি হয় সে জায়গায় অনাবৃষ্টি হয় যে জায়গায় বৃষ্টি হয় না সে জায়গায় দরকার হয় সেক্ষেত্রে যখন আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইব তখন আমাদেরকে কি করতে হবে ইস্তেকভার করতে হবে যদি ইস্তেকভার করা হয় তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে বৃষ্টি দেবেন আর আমি একথাও বলেছিলাম যে দোয়া করা ইস্তেকফার করা বৃষ্টি চাওয়া এ হচ্ছে কি ওষুধের মতো ওষুধ আপনার খান ওষুধ অনেক সময় কাজে লাগে না কেন কাজে লাগে না না কিছু করণীয় থাকে সেই করণীয় আপনি পালন করেন না কিছু বাধা থাকে সেই বাধাকে আপনি উল্লঙ্ঘন করেন পালন করেন না তাই ওষুধ কাজে দেয় না সুতরাং আমাদেরও দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে যে দোয়া করলেও বাধা আমরা উল্লঙ্ঘন করতে পারি না ফলে আমাদের জন্য সেই চাওয়াটা পাওয়া যায় না এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে এটা মনে করেন না যে শুধু ইস্তেকভাগ করলেই যথেষ্ট বৃষ্টি হবে তা না যে দেশের প্রকৃতির নিয়মে বৃষ্টি নেই সেই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নিয়ম নেই সেটা সেই সময় বৃষ্টি দেবেন তবে আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই পারে সেটা আলাদা কথা আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ ওসাহবিহি আজমাইন ওসসালামু আলাইকুম ওরিকাত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 मौलिक नीतिमाल जारमे दिन विधान बोझा सहज हो जाए इसलम बुनियादी शिक्षा पोत साधारण उदाहरण कल रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুজান তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন पुन सम्प्रचारोटे पीट टी